এই হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে যখন হারাজের ব্যাপকতা বৃদ্ধি পাবে সাহাবারা তখন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন হারাজ অর্থ কি কারণ এটা আরবি কোন শব্দ নয় এটা িয়ান একটা শব্দ বা হাফসি শব্দ রাসুল সাল্লাম বললেন যে এটা অর্থ হচ্ছে হত্যাযজ্ঞ ব্যাপকভাবে এখন আল্লাহ আলেম যে এই শব্দটি এখনো প্রচলিত আছে কিনা তা জানা নেই তবে এটি আবিসিনিয়ায় বা ইউথিপিয়ায় জন্মানোর একটি ভাষা ছিল কোন কোন ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাই অনারব শব্দ ব্যবহার করেছেন অথবা তিনি এমন একটি বাচন ব্যবহার করেছেন যেটা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 রাসুদুল্লাহ সাল্লাহিস্লাম তাদেরকে তাদেরই বাচনভঙ্গিতে উত্তর দিলেন যে ভ্রমণরত অবস্থায় রোজা রাখার কোনো ফজিলত নেই এর অর্থ যে ভ্রমণরত অবস্থায় রোজা না রাখলেও কোন সমস্যা নেই তো এটা একটা উদাহরণ যেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লা অনারক শব্দ ব্যবহার করেছেন তো এখন আমরা সেই আগের হাদিসে ফিরে যাই যেখানে রাসুদুল্লাহ সাল্লাহ আল্লাহাম হারাত শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হত্যা বা হত্যাযোগ্য ব্যাপকভাবে পাইকারি হারে কোনক্ষণি ঘটনা ঘটবে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে হত্যার ব্যাপক বিস্তার হবে মানুষের জীবনের মূল্য কমে যাবে কিন্তু এর অর্থ কি কাদের সাথে কাদের হত্যাযজ্ঞের ঘটনা ঘটবে এর অর্থ এই নয় যে মুসলিমরা কাফেরদের সাথে বা অমুসলিমদের সাথে যুদ্ধ করবে বরং যদিও সাহাবারা প্রথমত সেটাই মনে করেছিলেন মুসনাদ আহমদ থেকে বর্ণিত যে বুখারি হাদিসের মতো রাসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন কি আমি নিকটবর্তী সময়ে হারাজ হবে সাহাবারা জিজ্ঞাসা করলেন হারাজ কি রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বললেন হত্যাযোগ্য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 তো তিনি তখন একজন আনসার যার পিতা ছিলেন রাসুলের তিনি জিজ্ঞেস করলেন যে হলে কেন তখন আমি আবি যে লোকেরা এদের ধর্ম এক দাওয়াত এক হজ এক জিহাদ এক আর এরাই কিনা একে অপরকে হত্যা করবে এটা কিভাবে সম্ভব হইতে পারে এই উম্মা যাদের রব এক নী এক বই অর্থাৎ কোরআন এক ইবাদত এক সবকিছুই এক তারপরও কিভাবে পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ করতে পারে এটা কি করে সম্ভব হতে পারে আমরা কিভাবে এই পর্যায়ে যেতে পারি তখন সেই আনসারী সাহাবি বললেন যে অবাক আমি আমার পিতাকে বলতে শুনেছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ এই উন্মতের উপরে করুণা করেছেন তারা আখিরাতে শাস্তিপ্রাপ্ত হবে না তাদের শাস্তি হবে এই দুনিয়াতেই তাদের শাস্তি পরকালে নয় এই পৃথিবীতে তো এসব হবে এবং এর মাধ্যমে মুসলিম উম্মা অনেক দুঃখ দুর্দশা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে কিন্তু এটা আরেকভাবে চিন্তা করলে এটা হচ্ছে যে আল্লাহ সু একটা করুণার নিদর্শন কারণ এর অর্থ হচ্ছে যে উম্মা এইসব পেরেসানির মাধ্যমে তাদের বিভিন্ন গুণা থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কি আমরা কিছুতেই এই ফিৎনা ফাসাদ চাই না আমাদেরকে এগুলো বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে সমস্ত ফিৎনা ফাসাদ যাতে কমে আসে পরবর্তী কিয়ামতের আগমনের মানে আলামত বিশ নম্বর আলামত হচ্ছে যে সময় ছোট হয়ে আসবে সময়ের সংকোচন ঘটবে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে আবু হুরাই রাজিয়া থেকে বর্ণিত বুখারিতে লিপিবদ্ধ হাদিস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 আর এভাবে এত দ্রুত সময় গড়িয়ে যাবে তো এর অর্থ কি সময় সংকোচনের সত্যিকারের অর্থ কি এই ব্যাপারে বেশ কিছু যে এই সময়ে পৃথিবীতে আল্লাহর অভাব হবে। সময়ের আল্লাহ কোন সময় বরকত শূন্য অবস্থায় থাকবে এবং আমরা এর প্রমাণ বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে একটা দিন কেটে যাবে কিন্তু আপনি দিন শেষে অনুভব করবেন যে সারাদিনে প্রায় উল্লেখযোগ্য এমন কিছুই করা হয়নি সমস্ত একটা বছর গড়িয়ে যাবে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 এই সমস্ত বইয়ের পাতাকে গুণা হলো। এবং এরপরে তার জীবনের প্রত্যেকটা দিন দিয়ে সেই কাজকে ভাগ করা হল যে দৈনিক কতগুলো পৃষ্ঠে উনি লিখলেন এবং এরপরে সুমান পাওয়া গেল যে প্রতিদিন উনি গড়ে এগারো পৃষ্ঠা করে লিখছেন যে আল্লাহ সুমান দিনের কথা এগারো পৃষ্ঠা করে উনি লিখতেন অথচ যখন আমরা একজন ছাত্র মানে ছাত্ররা যখন টার্ম পেপার লিখে তখন সে দেখতে পারে যে এই দিনের জন্য এগারো পৃষ্ঠা করে লিখে যাওয়া প্রত্যেক দিন এটা আসলে কত বড় একটা সময়ের বরকতপূর্ণতা আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রহমান তার একটা বিখ্যাত আকিদার বই লিখেছেন যার নাম হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়া একটা বিখ্যাত বই যা বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুড়ে পড়ানো হয় কখনো কখনো সারা বছর ধরে এই বই পড়ানো হয় তো তিনি এই বইটা জোহর থেকে আসর সময়ের মধ্যে লিখে শেষ করে ফেলেছেন সুবান আল্লাহ যিনি এই আকিদার এই বিশাল বইটা লিখলেন জোহর থেকে আসর পর্যন্ত সময়ের মধ্যে অর্থাৎ জোহরের সালাত পরে লিখতে বসেছেন আসরের সালাদ আসতে আসতে তার এই বইটা লেখা হয়ে গেছে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 আরেকটা মত হচ্ছে যানবাহনের ব্যবস্থার উন্নতির ফলে একটা ভ্রমণে এমনকি দুনিয়ার থেকে আরেক প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে যেতে পারবেন যেটা আগের যুগের মানুষরা যেতে প্রায় বছরের মতো সময় লাগত সমুদ্রে জাহাজে পাড়ি দিতে প্রায় সারা বছর সময় লাগতো কিন্তু সেই মানুষেরা এখন বিমানে কয়েক ঘন্টাতে সেই দূরত্ব পাড়ি দিতে পারে এটা হচ্ছে সময় সংকুচিত হয়ে একটা উদাহরণ যে এক মাসের সময় এখন আমরা এক ঘন্টাতেই সেই কাজটা করতে পারছি তো এটা যানবাহন ব্যবস্থার উন্নতির ফলে একটা ফলাফল আরেকটা উদাহরণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমাদের নিজেদের মধ্যে খুব দ্রুত সম্পাদিত হচ্ছে আগে আপনি পৃথিবীর যেকোনো স্থানে থাকা একজন মানুষকে যদি যোগাযোগ করতে চাইতেন তো অনেক বেশি সময় লাগতো কিন্তু বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি খুব দ্রুত সাথে যোগাযোগ করতে পারবেন তাকে ইমেইল পাঠাইতে পারবেন এবং এতে দেখা যাবে মাত্র কয়েক সেকেন্ড সময় নিবে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 সূর্য থেকে কত দূরে এবং একটা গ্রহ নিজের কক্ষপথের উপরে কত গতিবেগে ঘুরছে এর উপর নির্ভর করে একটা দিন কয় ঘন্টায় হবে এর কারণে সময় আক্ষরিক ভাবে সংকুচিত হয়ে আসতে পারে তো এটা হচ্ছে হাতিস সম্পর্কে আলেমদের অভিমত পরবর্তী একুশ নম্বর আলামত হচ্ছে যে বাজারগুলো খুব নিকটে হবে বাজারের নিকটবর্তীতা আবু হুরাইরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের আগমনের অন্যতম একটা আলামত হচ্ছে বাজার সমূহ পরস্পরের খুব নিকটে কাছাকাছি হবে সুবানালা এটি ইতিমধ্যেই হয়ে গেছে আগে প্রত্যেক মহল্লার জন্য দুই একটা করে দোকান থাকত আর সমস্ত শহরের জন্য একটা কেন্দ্রীয় বড় বাজার থাকত তো সেটাও থাকত মূলত শহরের কেন্দ্রের দিকে তাদের একটা বাজার থাকত আর দৈনন্দিন কেনাকাটার জন্য ছোট ছোট দোকান থাকত বিভিন্ন মহল্লার আশেপাশে এখন দেখা যায় সমস্ত মহল্লার আশেপাশেই বড় বড় শপিং মল থাকে আর বিশাল বাজার চতুর্দিকে উদাহরণস্বরূপ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 প্রতিদিন নতুন নতুন বিল্ডিং স্থাপনা গড়ে উঠছে এসব বাজারকে ঘিরে বিশাল বিশাল আমেরিকান স্টাইলের সুপার গড়ে উঠছে আর এই সবগুলোই বর্তমান মুসলিম বিশ্ব হচ্ছে আগে অর্থাৎ আগে বলতে খুব বেশি সময় আগে না আমরা মাত্র কয়েকশো বছর আগের কথাও বলছি না ২০ কিংবা ৩০ বছর আগের কথা আমরা বলছি যখন তখন চার দিকে এত বেশি বাজারের ছড়াছড়ি ছিল না আর বর্তমান সময়ে চতুর্দিকে এই বাজারের ছড়াছড়ি আগে আমাদেরকে বাজারে যেতে হলে অনেক দূরের পথ পাড়ি দিতে হতো নতুবা নিজেদের নিজস্ব জমি থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সম্পর্কিত একুশ নম্বরে আমরা বাজারের নিকটবর্তীতা নিয়ে কথা বলেছি আর বাইশ নম্বর আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ নিয়ে একটা হারিসে বলেছেন টাকা পয়সা এবং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 এবং বর্তমানে আমরা এটাও দেখতে পাই যেখানে স্বামীর ব্যবসা করার কথা এবং স্ত্রীর উভয় ব্যবসা করছে পারিবারিক ব্যবসা ইদানিং যে স্বামী স্ত্রী উভয়ই সেটার মালিক অধিকর্তা এবং উভয় সমান্তালে শ্রম দিচ্ছে এখন মা বাবা উভয়ই একসাথে ব্যবসা করছে অথবা চাকরি করছে এবং বাচ্চাদেরকে তারা ডে কেয়ার সেন্টারে রাখছে বাচ্চারা এর ফলে তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছে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 কারণ রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন দারিদ্র এই উম্মার জন্য বড় কোনো এই মুসলিম হয়েছে এর কারণ এই নয় যে সম্পদের বা রিসোর্সের অভাব এর মূল কারণ হচ্ছে সম্পদের অসমবন্টন সম্পদের যথা ইচ্ছা ব্যবহার এবং এটাই হচ্ছে মূল সমস্যা যদিও এই উম্মা বা এই মুসলিম দেশগুলোর নিচে মাটির নিচের জমিনে সেখানে দেখা যায় পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদগুলো রক্ষিত আছে তো এখানে আগমন কাসুরুল্লাহ সাল্লাহাম বলেছেন কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে এই উম্মার মধ্যে কিছু গোত্র মুশ্রিকদের অনুসরণ শুরু করবে এবং কিছু কিছু গোত্র মূর্তি পূজাও শুরু করবে অর্থাৎ প্রত্যুলিকতা আর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 সংঘটিত হওয়া শুরু হবে এবং ধীরে ধীরে পৃথিবীর সমাপ্তি হবে পরবর্তী পঁচিশ নম্বর আলামত হচ্ছে জলোচ্ছ্বাস পাথরের আঘাত এবং পশুতে রূপান্তর হওয়ার ঘটনা মানুষ পশুতে রূপান্তরিতা আদিআ থেকে বর্ণিত যা তির্মিজিতে সংরক্ষিত রাসুল্লাহলাম বলেছেন যে এই উম্মার শেষের দিকে জলোচ্ছ্বাস পাথরের আঘাত এবং পশুদের রূপান্তরিত হওয়ার মতো ঘটনা ঘটবে আইসা আদি আল তখন প্রশ্ন করলেন যে আমরা কি তখন ধ্বংস হয়ে যাব যদি আমাদের মধ্যে কিছু নেককার বান্দা অবশিষ্ট থাকেন রাসুল্লাহ সাল্লা বললেন হ্যাঁ যখন খারাপ লোকেরাই সংখ্যায় বেশি হবে খুব বেশি খারাপ মানুষ থাকবে যদিও উম্মার মধ্যে নেককার বান্দারা থাকবেন কিন্তু এরপরও মুসলিম উম্মা ধ্বংস হয়ে যাবে আর এই হাদিস খাস নিয়ে কথা বলছে যার অর্থ জল নিমগ্নতা বন্যা বা আমরা ধরে নিতে পারি জলোচ্ছ্বাস অর্থাৎ পৃথিবীর কিছু কিছু অংশ পানির নিচে তলিয়ে যাবে আর কাদ যার অর্থ হচ্ছে পাথরের আঘাত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 পরবর্তী ছাব্বিশ নম্বর আলামত হচ্ছে ইদনে মাজা থেকে বর্ণিত আবু হুরাই বলেছেন নির্ভরযোগ্য বা বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করা হবে না এবং রুয়াইবুদা কথা বলবে সাহাবার জিজ্ঞাসা করলেন রুয়াই বুদাকে রাসুল্লাহ সাল্লাহাম বললেন এরা হচ্ছে নিচু জাতের লোক তুচ্ছ লোকেরা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 এই হাদিস বর্তমান মুসলিম বিশ্বের হুবু চিত্র তুলে ধরে এবং এভাবেই মুসলিম বিশ্ব বর্তমানে চলছে এটাকে রুয়াই বাদারাই চালাচ্ছে আরেকটি হাদিস বর্ণিত রাসুল বলেছেন এমন একটা সময় আসবে যখন এই দুনিয়া লুকা বিল জন্য হয়ে যাবে লুকা বিল লুকা কারা লুকা শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন পৃথিবী দুর্বৃত্তের ছেলে দুর্বৃত্তের জন্য হয়ে যাবে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 সেই বিনোদনের সম্পূর্ণ ফিল্ডই বর্তমানে নিপাক বা ভন্ডামিতে পরিপূর্ণ তারা মূলত শিখে যে কিভাবে ভন্ডামি ভণ্ডাম আর এই হচ্ছে বর্তমানে মানুষের বিনোদন এটাকে নাম দেওয়া হয়েছে আপনি ততক্ষণ একজন ভালো অভিনেতা হতে পারবেন না যতক্ষণ না আপনি একজন ভালো ভন্ড হচ্ছেন কারণ তখন আপনি জানবেন যে কি করে অভিনয় করতে হয় আর সুভ আমরা বর্তমানে দেখতে পাই যে সতেরো আঠারো বছরের সতেরো আঠারো বছরের তরুণ বাচ্চারা এরা বিভিন্ন পপ গান গিয়ে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 পরবর্তী সাতাই নম্বর আলামত হচ্ছে যে শুধুমাত্র পরিচিত ব্যক্তিদেরকেই সালাম প্রদান করা হবে এবং এটা কিয়ামতের একটা আলামত আনা সবুদ থেকে বর্ণিত রাসুদুল্লাহ বলেছেন কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে মানুষ শুধুমাত্র তার পরিচিতদেরকেই সালাম দিবে এবং এটা মুসনাদে আহমদ থেকে বর্ণিত আগে একটা সময় ছিল যে যখন যে কেউ কোনো অপরিচিত ব্যক্তিদেরকে মুসলিম ব্যক্তি তাদেরকে বাজারে কিংবা মসজিদে পেলে সালাম দিত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 অর্থাৎ সেই সমস্ত মহিলাদের প্রকাশ ঘটবে যারা কাপড় পরার পরেও নগ্ন অবস্থায় থাকবে রাসুল্লাহ সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে এমন এক শ্রেণীর কাসিয়াত আরিয়াত আরিয়াত অর্থ তারা পোশাক পরিহিতা ঠিকই কিন্তু এরপরেও নগ্ন তারা পোশাক পরিহিতা হলেও নগ্ন এরপর রাসুলুল্লাহ সাল্লাহাম তাদের মাথাকে আসমিমা তুমুখি মা ইলা অর্থাৎ উটের কুজের মতো মাথা বলে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 এক ধরনের বাহন কিন্তু উটের পিঠে যেই চরার আসন থাকে গদিওয়ালা আসন হুবুহু সেই আসনই নয় আরেকটা উল্লেখ করা হয়েছে অনেক চৌরা হবে সেই আসন রাসুল্লাহাম বলেন যে তারা সেই আসনগুলোতে বসে থাকবে এবং চৌরা ছড়ানো বিস্তৃত আসনগুলো এবং এগুলো আমরা জানি যে উটের পিঠে যেই আসনটি থাকে সেটা বেশ ছোট এবং এত ছড়ানো বা বিস্তৃত হয় না তো রাসুল্লাহাম বলেন যে এগুলো চৌরা এবং ছড়ানো হবে এবং উটের পিঠের গদির মতো হলেও হুবহু সেই রকম হবে না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 তোরা সুল্লা আসাল্লাম বলেছেন যে এটা হবে নতুন এক ধরনের বাহন এবং এই বাহনের অর্থাৎ নতুন ধরনের বিষয়টি তোমাদের আরোহনের জন্য এবং শোভা বৃদ্ধির জন্য তিনি ঘোড়া খচর এবং গাঁজা সৃষ্টি করেছেন আর এমন জিনিসও তিনি সৃষ্টি করেছেন যা সম্পর্কে তোমরা জানো না সুরানের আট নম্বর আহ আর আমরা দেখতে পাচ্ছি যে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 বিশ্বাসীদের স্বপ্ন প্রায় সবসময়ই সত্যি হবে এবং তারা স্বপ্নে যা দেখবে সেটাই ঘটবে তবে এটা হবে একেবারে শেষ সময়ের দিকে আলেমদের মতে এর একটা কারণ হচ্ছে যে তখন মুসলিম উম্মার মধ্যে কোনো আম্বিয়া বা থাকবেন না তো যে আম্বিয়া আল্লাহর কাছ থেকে ওহি গ্রহণ করবেন কাজেই আম্বিয়া না থাকার কারণে বিভিন্ন পরিস্থিতিতে মুসলিমদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ তখন একটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে এবং এই সময়টা হবে তাকলিফের আল্লাহ সুমতাল্লাহ তিনি স্বপ্নগুলোকে সত্যি করার মাধ্যমে মুমিনদেরকে সাহায্য করবেন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 তিনি আর কখনোই এই দুনিয়াতে সাউন ভঙ্গ করতে পারেননি তো রাসুদুল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন যে তুমি আমাদের সাথে সাউন ভঙ্গ করতে যাচ্ছ এবং এই সবগুলো হচ্ছে উদাহরণ যে আল্লাহ মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ প্রদান করেন কিন্তু স্বপ্নের মাধ্যমে কখনোই দিনের কোন নতুন বিষয় শেখানো কিংবা পরিবর্তন করা হয় না এবং রাসুদুল্লাহ সাল্লাহাম বলেন যে যারা তাদের কাজকর্মে যতটা সত্যবাদী যতটা নিষ্ঠাবান তাদের স্বপ্নগুলো ঠিক ততটাই সত্যি হয়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 বা জাঙ্ক আমরা বলতে পারি ঠিক যেমন খাবারের মধ্যে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি ফাস্টফুড ম্যাকডোনাল্ড বার্গার কিং এগুলো আপনার ক্ষুদামে ঠিকই কিন্তু সবসময় পুষ্টিরা এগুলো হচ্ছে মূলত জাঙ্ক খাবার তেমনি ভাবে জাঙ্ক মিডিয়াও আছে যেমন বিভিন্ন খবরের চ্যানেলগুলো এবিসি সিএনএন এন এই সব হচ্ছে জাঙ্ক গণমাধ্যম এর মাধ্যমে আপনি তত্ত্ব পাবেন কিন্তু সময় সহি তত্ত্বটা পাবেন না তো সত্যিকারের ইলর্জন শুধুমাত্র সহি এবং আস্থ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 এবং একই সাথে এটা একটি অনআাভাজন মাধ্যম এবং এর মাধ্যমে মানুষের করার ব্রেন প্রচার করা হয়ে থাকে সত্য কিংবা এর ফলে এগুলো মানুষের মন এবং চিন্তাকে আস্থাভাজন এবং কাল উত্তীর্ণ কিতাব থেকে সম্ভব যেখান থেকে আপনি সত্যিকারের ইল অর্জন করতে পারবেন পরবর্তী বত্রিশ নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগমনে চাঁদের আয়তন বৃদ্ধি পাবে হিলাল বা চাঁদ কিয়ামতের আগে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 ঠিক যেভাবে তিনি ছাড়া আল্লাহ রসুল সাল্লাহাম ছাড়া তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি বা যার কথা আমরা বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে তৈরি থাকতে হবে কিন্তু অন্য সবার ক্ষেত্রে সে যত বড় আলেমী হোক কেন আমাদেরকে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 চালু হয়েছে যেগুলো কিন্তু মূলত একেবারে অবিশ্বাস্য ধরনের মানুষের মধ্যে এমন অনেক কিছু ছড়িয়ে পড়েছে যেগুলোর দিন ভিত্তিক কোন দলিল নেই তো এই হাদিসটি আমরা আবদুল্লা হাদিসটি মুসলিম শরীফের হাদিস তো চৌত্রিশ নম্বর আলামত হচ্ছে যে আবদুল্লাহ ইবিনী আমর ইবনী আস বলেন সাগরের মধ্যে বন্দী কিছু শয়তান আছে এবং তারা বন্দী হয়েছিল সুলাইমান আলাহাইসাল্লামের দ্বারা সুলাইমান আলাহি ইসাল্লামের সময় তিনি এদেরকে বন্দী করে সাগরের মধ্যে রেখেছিলেন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 পবিত্র গ্রন্থ থেকে আমরা এগুলো পড়ছি এবং তারা বলবে যেটা হচ্ছে ধর্ম এমনকি কুরআন করবে না কারণ কুরআন হচ্ছে যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এ সংরক্ষণ করবো তা আল্লাহ এই কোরআনকে সংরক্ষণের ওয়াদা দিয়েছেন পরবর্তী পঁয়ত্রিশ নম্বর আলামত হচ্ছে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 একটা সমাজকে মূলত ন্যায় পরতায় টিকিয়ে রাখতে পারে তো যখন এই ন্যায় পরায়ণতা দূর হয়ে যায় তখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠে আপনি যদি একটা মানুষের দুর্দশার কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে সমাজে ন্যায়ের চর্চা যত কম সেখানে জীবন যাপনের অবস্থাও তত খারাপ এমনকি যদি তাদের কাছে প্রচুর সম্পদ থাকে এর এরপরও সেখানে টাকা পয়সা কোনো মূল বিষয় নয় মানুষের নিরাপত্তা এবং মনের শান্তি ন্যায় পরায়ণতার উপর নির্ভর করে গড়ে ওঠে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 মুআনুল জাবাল এবং আবুবাইদিন জাররা রাজিউদ্দন তারা ওমর ইবনুল আল খাতাব রাজিউল তালনুকে একটা পত্র লিখে পাঠালেন এবং এই সম্পর্কে একটি উপদেশ দিয়ে তাদেরকে তাকে সতর্ক করে দিলেন এবং এটা তাবারানি বর্ণিত হাদিস যে নোয়াইম ইবনে আবি হিন্দ তার সাথে একটি চিঠি তারা পাঠালেন ওমর উদ্দুর কাছে তাকে সতর্ক করে দেওয়ার জন্য তো সেই পত্র প্রেরণ করা হয়েছিল মুআাল এবং আবু উবাইদাবিন জার্রাহ রাজিয়াল তাল্লাহন হুমা তাদের পক্ষ থেকে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 আর যে সম্পর্ক আখেরাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে সেটা টিকে থাকে এই বলা হয়েছে যে মানুষের মন বিভিন্ন দিকে ছুটে চলে আল্লাহ সুবাহা মানে হচ্ছে শত শত টুকরা শত বিচ্ছিন্ন আল্লাহ সুহামদোল্লাহ বলছেন যে তাদের অন্তর গুলো শত শত বিচ্ছিন্ন অবস্থায় থাকে শত শতধা বিচ্ছিন্ন অবস্থায় থাকে কারণ আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষই তার জীবনের